على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين ان الحمد Why we comfort Ámladуем, and sociedad, and wouldع Bref, we pray for our best friends by ourınıds who فلا dalam his efforts. Who aquí behold can own and give me what according to his presence and Lautsiglla. I should be sure that where Allah is life is a life space. فشر الامر مختصاتها وكل مختص ببدع وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وما اكتب غير الاستمدينا فلا يقبل منه في الاخره من الفاسدين قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرا لن تضلوا ما به كتاب الله وسنتي সর্বশেষ নবী নবী মাহমুদ সাল্লামের উপর রহমত এবং যারা দিনে তাদের সম্মানিত বস্তি আমার মাথুরা যাননি আমি সিলেটের মাধ্যমে অসুবিধা নাই তো হ্যাঁ বুঝবেনি আপনাদের আচ্ছা মাসা আল্লাহ আমার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ বাসায় এডুকেশন সেন্টার সিলেট নামে একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের সমন্বয়কারী কোঅর্ডিনেটর হিসাবে আমি দায়িত্ব পালন করি আমরা অনেকগুলা অর্গানাইজেশান সিলেক্ট পরিচালনা করি তার মধ্যে এগুলো মসজিদ আল কাইমেন ইসলামিক সেন্টার মসজিদ আল তাকুয়া তারপরে নবীগঞ্জের মসজিদার তাউিদ আছে কোলাউড়াত মসজিদার তাউিদ আছে এবং হবিগঞ্জ দারুল হাদিস লাইব্রেরি আছে এবং মলি বাজার দারুল সালাম লাইব্রেরি আছে এ কিছু অর্গানাইজেশনের লাগে আমি নিজে জড়িত আছি আমার নাম হলে কী আব্দুল সাবুর চৌধুরী সম্মানিত উপস্থিতি আমরা সিলেট থাকিয়াম সুনামগঞ্জ আছি সুনামগঞ্জ নদী পাড়ি দিয়া মোটরসাইকেলে আপনাদের আসি যদিও এইখান থেকে সুনামগঞ্জ খুব দূরে নাই এটা এই এলাকা পড়ছে সুনামগঞ্জ সদরের কিন্তু যোগাযোগ দিয়ে একটু দূরে আপনারা সবইটা জানেন তো আলহামদুলিল্লাহ আমরা লাগে সাক্ষাৎ করবার লাগি এবং আজকের এই প্রোগ্রামও দাওয়াত দেওয়া হয়েছে আমরা ইনশাল্লা তা আল্লাহ সি সিয়ামত অবস্থায় আমরা সব আসি এবং এই সে আমার ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইনশাল্লা কিছু আফ্রান্তের লাগে কিছু বিষয় আমরা শেয়ার করবো কিছু বিষয় আফ্রান্তের লগে আমরা মতবিনিময় করব কোরআন এবং সন্ন্য তাকিয়া ওমাতি ইল্লা বিল্লাহ আলাইহি তামাকালুয়ার আব্দুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এমন এক স্বপ্ন মিলিত হয়েছি রসুলসালিসাল্লামর দুনিয়াটা কি বিদায়ের প্রায় চোদ্দশো বছর করে। চোদ্দশো বছরের পরে আজকে মুসলমানটা খুব পক্ষবদ্ধব আমরা এলা করতাম না যে ওয়াজ শোনার পরে আপনি বাড়িতে গিয়া কইবার যে এমন ওয়াজ শুনছি ওর মনে নাই এলাই করতাম না দিতাম না ইনশাআল্লাহ বাড়িতে কিছু লুয়ে দিতাম ও তো ইনশাল্লাহ আমরা নিয়ম যদি অন্য কিছু আমরা পরিষেবিত হই যে আমরা অন্তত কিছু হিকমু এর মাঝে শিকার মাঝে যদি যেটা বালা হইব যেটা কোরআন সুন্দর অনুযায়ী বালা হইব অর্থাৎ আমরা গ্রহণ করবো আর যেটা কোরআন সুন্দর উল্টা থাকবো বিপরীত থাকবো সেটা আমরা কি তখন বাদ দিব এটা বাদ দিব কারণ আমরা মানুষ আমরা কথার মাঝে শুদ্ধ আছে ভুলও আছে একজন ব্যক্তি পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল হিসাবে এই উম্মার একজন ব্যক্তি আসলা যার কথা কোনোটাও ফালাইবার্লামর সব কথা লোক গ্রহণযোগ্য এ সারা যে কোনো ব্যক্তির সব কথা কি গ্রহণযোগ্য আপনার সমাজের সমাজের আছে কিনা না আর রসুল সুন্না আছে কিনা না রসুলোর রীতির রসুলের পদ্ধতির রসুলের তরকার যদি মিলি যায় তাহলে আন্দোর মানতে কোন আপত্তি আছে কোন আপত্তি নাই বা আপদাদার তরিকা রসুলের যদি মিলি যায় আন্নার মানতে আপত্তি আছে বুজুর্গানে দিনের তরিকা রসুলের তরিকা যদি মিলি যায় দিনের তরিকা মানতে অসুবিধা আছে কোনো অসুবিধা নাই আর যদি যায় যদি বিরোধ লাগি মতবিরোধ দেখা দে তখন হাটটা রাখতে হইব রসুলা রাখতে হইব রসুলা যদি রাখে না তাহলে আল্লাহ সুহানোর আনিলি তোমার রবের শবত আল্লাহ তোমার রবের শবত ঠিক আছে কিনা না এটাই কারণ না যে আমার বিরুদ্ধে ঘেসে গিয়া সমাজের বিরুদ্ধে গেছে গিয়া দেশের বেশিরভাগ মানুষের বিরুদ্ধে কেসে গিয়া তুই মান মুখিলা এখানে রসুলের তালিকার লোকা কয় যায় না অন্য যে কোনো সমাজেন না কিন্তু তখন আর কোনটা চলবো এখানে কোনো এটা এলে ইমানের দাবি এটা ইমান দাবি আমরা মাফ করে দিব সুভান আল্লাহ কইতা নাই সব গুণ আল্লাহ সুভান ইমানোর তরিকার বিরুদ্ধে যেহেতু কথা আসতাম যে আজকে মুসলমান আমরা ঐক্যবদ্ধ না কিলা বিভক্ত জানেননি তরিকায় বিভক্ত সত্যি কিরা না নামাজে বিভক্ত একগুরো বুকুদার বান্ধন একগুরো নাবিন বন্ধ একগোরা আট টাকা আরেকগুড়ে বিশ টাকা আছে না দিন রসুলের হজ শেষ হয়েছে মক্কা আর আপনার দেশ থেকে একগুলো যা কয় মো রসুলের খবর দিয়ে না করলে তার হজ না তাহলে রসুলের তালিকা হজ হয়েছে তার হজ মক্কা যায় শাহবাইকেরামর হজ মক্কাত যেহেতু আপনি বাংলাদেশ থেকে গেছেন সৌদি আরব রসুলের মসজিদে নবমীত গিয়া দুই রাখা নামাজ পড়িয়ে আসবা রসুলের মসজিদে নবমীত গেলে মদিনাত গেলে রসুলের খবর দিয়ারত করবা শাহবাইকার খবর দিগারত করবা তারপরে মসজিদে কোবা যাই মসজিদে কাবলা কিপলাতে যাইবা এটা কোনো অসুবিধা নয় কিন্তু আপনি যদি কন আপনার শেষই জায়গা তাহলে বাড়াই যে বাড়াইছেন না যে গালাগালিও বেশি করলে আড্ডাদের মদ গান ইটা না মিলাদ বললো হুজুর হলে আর কিছু নারী উঠছে মানুষের জিকির করেন মানুষের জিকির করেন নাচ গান টেলিভিশন দেখেন আর একবার কথা লবন এনে যদি তিন চামচ দিলেন তরকারি খাবা লিব হ্যাঁ তরকারি জিনিস দিয়ে তরকারি জিনিস দিচ্ছই দরকারি জিনিস না বেতরকারি জিনিস দরকারি জিনিস দিছ বেশি দিলা অসুবিধা কীটা অসুবিধা খাওয়া যায় না বাড়িতে কিছু তার সাজ খাবার আপনার বাড়ি মঙ্গলঘাট বাজারটা কে এস কিলোমিটার দূরই বেটারে আপনি খাম খাম গান বেশি ধরাইছে না কম করাইছে বাস্তপাই জানতে চাইছ যে মদিনাত যাওয়া কি হজের অংশ হজের নিয়ত করা লাগে মিকাত মিকাত তাকিয়া হজর নিয়ত হা মিকা তৈরি বর্ডার মসজিদ এ হারমর বর্ডার সৌদি আরব মসজিদে হরম যাইতেইলে বিভিন্ন বর্ডার আছে ওই বর্ডারও গিয়া এই হারম বান দিয়া নিয়ত হরা লাগে এর ফলে লাভাই যাওয়া লাগে গিয়া তো ফরবা আমাদের উমরাত গেলে তোয়া ফরবা তারপরে সাফা মারবা সাই ফরবা চাফা মারবা সাই করিয়া আনলে তারপরে আপনি মাতার চুল ফালাই দিবা চুল ফালাই আনলে আপনার উমরা শেষ এরপরে বাকি যেটা করবা এটাই আপনার উমরার অংশ নাই ঠিক অনুরূপভাবে আপনি হজও যখন নিয়ত করবা হজের নিয়তে আপনি ওইভাবে মিকাত হজ নিয়ত করবা নিয়োগ করিয়া আপনি হজের দিবসগুলা যদি হজ্য তমেত্ব করন হজ্য কিরান করণ হজ্য ইফরাদ করেন তিন ধরনের হজ আছে আপনি যে হজ করবা এই হজের নিয়ম অনুযায়ী আপনি হজর আনুষ্ঠানিকতা পালন করবা পালন করার পরে আপনি সর্বশেষ শেষের দিকে কুরবানি করবা কুরবানি করার পরে আপনি মাথা খামাই লিবা মাথা খারানির ফলে আপনার এহরামর কাপড় ফেলাই দিবা আপনি হালা লই যাবা আপনার হজ তখন শেষ হয়ে গেছে আপনি যদি এর এরপরে আপনি মক্কাত অবস্থান করুন এটা আপনার হজর অংশ নয় আপনি যদি মদিনাজ যান আমি বক্তব্য আমার বক্তব্য রেকর্ডিং আছে আপনি আমার বক্তব্য ইউটিউবও পাইবা ইন্টারনেটও পাইবা আমি গেলে গিয়ে বক্তব্য আমার বক্তব্য আব্দুল সবুর চৌধুরী লেখা আপনি ইন্টারনেটে দিলে আমার আগের যেটা প্রোগ্রাম আছে ফাইবা আজকের এই প্রোগ্রামটাও আপনার আপনারা পনেরো দিন বিশ দিন পরে ফাইবা আমি আমার বক্তব্যের মাঝে কইছি যে তো আমরা আমরা যে কথা কাজ আসতাম যে আমরা যে কথা খামলা আনছেন খাম করছে কিন্তু খামটা সে গিতা করছে না সে খাসটা বেশি করছে কিন্তু আপনি তার পয়সা দিলেন আমার কথা আমার কথা কি আপনারা বুঝলাম যে খামলা যদি খাস করে আর মালিকের কথা মতো যদি কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে পারিশ্রমিক দেওয়া হইত নয় যদিও মালিক ঠিক অনুরূপ পাবে আমরা যেকোনো ইবাদতানো যখন ইবাদতটা হইতে হইব সার অনুসরণে মোহাম্মদ রসোল্লা সাল্লা ইসলামের অনুসরণে তার অনুসরণে যদি না হয় এটা যদি অনেক বেশি কাজ হয় তারপরে সেটা কিন্তু হইতো নয় গ্রহণযোগ্য সম্মানিত উপস্থিতি আপনার দুরুদ ফরকা আপনার জিকির ফরক্কা আপনি আপনার গোল লোকে ঘুমানি আপনার টয়লেটে ঢুকা টয়লেটটা প্রত্যেকটা অনুসরণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অনুসরণে মহাম্মদ রসুল্লাহাম তরিকা আমার কথা বোঝা যায় আমি যদি হইতাম যে সব তরিকা বাদ দিয়ে আমার তরিকাটা তখন আপনারা আমি আমার স্বার্থবাদী কথা হইয়া আমি আপনাদের প্রত্যেকটা মহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের অনুসরণে মোহাম্মদ রসুল্লাহিস্লামের তরিকা মোহাম্মদুরসুল্লাহাল্লামের অনুসরণে সবটা কি পালা খারা করছে হইতে পারবা নি জাজাকাল্লা খাই একজন মুরব্বী দেখছেন সাহাবাহাম আজমাইন তারা ওই নাকি সত্যি বাল্লা রসুলোর খাস আজকে আপনি আমি বুঝতাম না কিলা অনুসরণ করতে গেলে আল্লাহ যেটা গিয়া যে নসলি জাহান নাম যে জাহানুমিনা আসমিনা আমার দাদা আসলা আলিমুলানো আসলা বর্তমান যুগর না খারা আসলা সাহাবাই কেরাম না দিয়ে মুমিনার মুরাদাই কেরামের মতো করে বুঝতেই আপনি আপনার লাগান আমি আমার লাখান আজকে যেটা আমার নামাজও বিভক্তি হয়েছে আমরা বিভিন্ন জিকির আজকারি হয়েছে বিভক্তি হইতে হইতে অল্প বিভক্তি হয়েছে এখন টুভিত বিভক্তি হয়েছে আমরা খাফলো বিভক্তি হয়েছে আল্লাহ জামিয়া। আর আমরা ধরছি আবদুল্লা আবদুল্লাহ আল্লাহর গুলাম হেউ আমারে ধরছে ধরছে ধরছে তোর আমি নয় যে ইসলাম রে ধরছে আসলে ধরছে আরে যে আল্লাহ হয়েছেন হাবলারে দরবার লাগে আল্লাহর এ দরবার লাগে আল্লাহর দরবার লাগে সম্মানিত উপস্থিতি তা আমরা প্রথম যুগের মুসলমানরা মানছেন ওইভাবে ইসলাম মানতে হইব ওইভাবে ইসলামে মানলে জেলা জাগা কিনতে গেলে জাগার গিয়া কীতা দেখুন ও প্রথম দলিল দেখুন প্রথম রেকর্ড দেখুন ছাপ্পান্ন রেকর্ড এর আগর জাগার ব্যাপারে বলা বুঝল আমিও বলা বুঝি যে জাগা লক্ষ যে বিষয়টা যদি না থাকে তাহলে এইটা যদি কোন জায়গা গল্প থাকে আপনি আমি মনে করতে পারে জায়গা যে আমি সঠিক জায়গা কিনছি কিন্তু ফরে এক সময় দেখা যাইব আমার জায়গা আমল করি আমল নষ্ট হয়ে যদি না থাকে আমল নষ্ট হাদিস বিশুদ্ধ হাদিস ফাইলি অটোই লগে আমার মাঝাব অটোই লোক আমার তরিকা ইমাম শাহি ইমামি হাম্বল ইমাম মালিক তারা তারা যুগর শ্রেষ্ঠ আলেম এবং আজকে যারা আজকের যুগ বড় আলেম আসেন যদি কোন জিনিস ভুল জানিয়ে থাকি আল্লাহ সুবাহ আমরা এই ভুলটার ভুল চিহ্নিত করার এবং সেটা ত্যাগ করার তৌফিক দান হরকা আল্লাহ সুবাহ আমরা যারা উপস্থিত হয়েছি তারা কোরআন এবং সুন্দর জীবনযাপন করার তৌফিক দান হরকা আমরা যারা মারা গেছেন আমরা যারা জীবিত আছি আমরা যারা ঋণ মুক্তি এবং জীবন করার্থান করো রসদ সাল্লামের কোন যখন বৈঠক করতাম বৈঠক শেষ একটা ফাট করতাম রসদ সাল্লাইর তরিকায় বৈঠক শেষ হয়ে বৈঠক শেষের একটা দোয়া আছে এই দুয়া ফাট করিয়া শেষ করা লাগে আমরা সামাজিকভাবে বিভিন্ন তরিকা আছে বৈঠক শেষ করার কিন্তু রচনের তরিকা একটা পাঠ করিয়া শেষ করতে উপস্থিতি আর বিষয় আপনাদের আমি আমি আর দুই তিন মিনিটের ভিতরে শেষ করি আমার আলোচনা রাখবা ইনশাল্লাহ শেখ যে আমরা সমাজ আমরা সামনে একটা রাইট আছে লাইলাতুল কদর হইলে কিন্তু ছাব্বিশ তারিখ দিবাগত্র রায় এইটা হইলার আমরা দেশের তরি জানা তারিখ আর রসুলের তরিকা হইলিয়া হাদিসা যে রমজান শেষ দশ দিনের বেজুর রাত্রিগুলা লাইলা কদর আমরা দেশের তরিগে সাতাইশ তারিখে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে ও দিনের লোক লাইলা কদরাই দেখবো আস্তে আস্তে মানুষ কমে যায় আর সাতাইশ তার মানুষ বাড়ি যায় আমরা দেশী তরিকা আর রসুল সাল্লি সাল্লামের তরিকা এলাকি রমজানের শেষ দশ দিন বেজুর রাত্রি গুলাতে কিনা লাইলা কদর তালাস যারা তখন জিকার করবা রমজানের শেষ দশ দিনের আরবর মানুষ তারা ফয়লা রাত একবার নামাজ পড়ে শেষ রাত আবার নামাজ পড়ে আর একটা বিষয় যে রমজান রাত্রিগুলাতে কেম হলো দাঁড়াইলো আল্লাহ সুবান এবং তারা উড়ার নামাজ নামাজ যখন ফোড়া হয় ফরজ নামাজ যখন ফোরা হয় হয় নামাজ আলহামদুলিল্লাহ নামাজ ইমাম সাহেলা যদি ইচ্ছা থাকে হাফিজ সাহর ইচ্ছা থাকে পারতাইনতে গীতা ইচ্ছা থাকতে কোন অসুবিধা নাই কিন্তু আপনি এটা ফোর খাম না তার সাথে যেমন দেখেন যে খামটা সুন্দর হয় সঠিক হয় গ্রহণযোগ্য হয় ঠিক অনুরূপটা আপনি আল্লাহর ইবাদ আল্লাহযোগ্য নাই না আপনার একটু আপনাকে এক ঘন্টা কষ্ট করবা যারা কি খানোর খামতো না কবতালি বড় সুবিধা নামাজ সুর আর নামাজ সুর কিনা চল্লিশালে কিন্তু যারা রকুস জাতিক মতো আমরা নামাজত ফুরকা এবং আমরা উপস্থিতি আর